সুরফত রম দয়াময় নিরতিশয় মেহির আল্লা নামে অফ কাতার বাঁধিয়া যাহারা দণ্ডায়মান হয় তাহাদের শপথ অতপর যাহারা ধমক ও তিরস্কার দেয় তাহাদের শপথ তারপর যাহারা উপদেশবাণী শুনায় তাহাদেরও শপথ তোমাদের প্রকৃত মাবুদ শুধু একজনই মাত্র যিনি আসমান ও জমিনের এবং আসমান ও জমিনের মধ্যবর্তী সব জিনিসেরই মালিক এবং সব উদয়স্থলের মালিক আমরা দুনিয়ার আসমানকে তারির চার্য দ্বারা উদ্ভাসিত করিয়াছি ওয়াহে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে উহাকে সুরক্ষিত করিয়া দিয়েছি। لا يَسْمَعُونَ إِلَى الْمَلَأِ الْأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ اي شیطان بولی উচ্চতর জগতের কথাবার্তা শুনতে পারে না তারা চারিদিক হইতে বিതരিত ও হইয়া থাকে আর তাহাদের জন্য রইয়াছে বিরামহীন শাস্তি الا مَن خاطف الخطفه فاتبعه شهاب تاقب তৎসত্ত্বেও তাহাদের মধ্যে যদি কেহ কিছু হাতাইয়া লইতে পারে তাহা হইলে একটি তেজস্বী অগ্নিফুলিঙ্গ তাহার পশ্চাৎ ধাবন করে এখন তাহাদিগকে জিজ্ঞাসা করো। তাহাদের সৃষ্টি অধিক কঠিন না সেই জিনিসগুলি যাহা আমরা সৃষ্টি করিয়া রাখিয়াছি ताहा दिखो के तो आठालो कदा मिया सृष्टि कर आश्चर्य कर बुझानो हई ले बुझीते प्रस्तुत है ना को निदर्शन देखते पाई उहा ठाट्टा विद्रुप कर আর বলে ইহা তো সুস্পষ্ট জাদুনা এমন কি কখনো হইতে পারে যে আমরা যখন মরিয়া যাইব ও মাটিতে পরিণত হইব এবং হাড়ের পিঞ্জর শুধু থাকিয়া যাইবে তখন আমাদিগকে পুনরায় জীবন্ত করিয়া উঠানো হইবে पूर्वकाले पिता प्रपिता कण के बोलो हम तुमरा नितान असहाय नाह एक मात्र विराट धक्का और तीव्र कम्पन हो আর সহসা ইহারা নিজের চোখে দেখিতে পাইবে তখন ইহারা বিচারের দিন ইহা সেই ফসলার দিন যাহাকে তোমরা মিথ্যা আখ্যায়িত করিতেছিলে দিন হুকুম দেওয়া হইবে ঘেরাও করিয়া লইয়া আস সব জালিমকে তাহাদের সব সঙ্গী সাথী কে এবং আল্লাহকে বাদ দিয়া তাহারা যেসব তাহাদের সকলকে অতঃ পর তাহাদিগকে জাহান নামের পদ ইন্নাহুম হুম আর এই লোকদিগকে একটু থামাও ইহাদিগকে কিছু জিজ্ঞাসা করিবার আছে তোমাদের কি হইয়াছে এখন তোমরা পরস্পরের সাহায্যে আগাইয়া আসো না কেন কি ব্যাপার আজ তো ইহারা নিজেরাই নিজ এবং একে অপরকে সমর্পণ করিয়া দিয়া যাইতেছে অতঃপর ইহারা পরস্পরের দিকে ঘুরিয়ে দাঁড়াইবে এবং পরস্পরকে জিজ্ঞাসাবাদ করিতে শুরু করিয়া দিবে বলিবে তোমরা তো আমাদের নিকট ডান দিক দিয়া আসিতে তাহারা জবাবে বলিবে না আসলে তোমরাই ইমান আনিতে প্রস্তুত না। তোমাদের উপর আমাদের তো কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরা নিজেরাই ছিল বিদ্রোহীনা শেষ পর্যন্ত আমরা আমাদের রবের এই ফরমানের যোগ্য হইয়া গিয়াছি যে আমরা আজাবের সাথ গ্রহণ করিতে বাধ্য হইব सकले आज समानीदारिका अपराधी लोकर सहित रूप व्यवहार कर এই এমন আল্লাহ ছাড়া মাবুদ কেহ নাই তখন ইহারা অহংকারে ফাটিয়া পড়িত এবং বলিত আমরা কি এক বিকৃত মস্তিষ্ক কবির কথায় নিজেদের মা বুদ্ধিগকে ত্যাগ করিবিল অথচ সে তো সত্য লইয়া আসিয়াছিল এবং সে রাসুলগণের সত্যতা ঘোষণা করিয়াছিল তোমরা অবশ্যই কঠিন পীড়াদায়ক আজাব আস্বাদন করিবে তোমাদের যাহা কিছু প্রতিফল দেওয়া হইবে তাহা তোমাদের নিজেদের করা কাজের প্রতিফল কিন্তু আল্লাহর বাছাই করা ভান্দারা রক্ষা পাইয়া যাইবে তাদের জন্য জানা বুঝা রিজিক রহিয়াছে সর্বপ্রকারের সুস্বাদু দ্রব্যাদি এবং নিয়ামতে ভরা যাহাতে জান্না সম্মান সহকারে বসবাস করিবে আসনে মুখামুখি আসীন হইবে শারাবের ঝর্ণাসমূহ হইতে পানপাত্র পূর্ণ করিয়া তাহাদের মধ্যে ঘুরানো হইবে ايضا اللذه للشاربين وها عذل پانی জন্য সুপে ও لا فيها غوله ولا هم عنها না তাহাদের দেহে উহার দরণ ক্ষতি হইবে না তাহাদের জ্ঞান বুদ্ধি নষ্ট হইয়া যাইবে ویندهم قاصرات الطرفين তাহাদের নিকট দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ হইবে যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি অতঃপর তাহারা পরস্পরের দিকে মুখ ফিরাইয়া একে অপরের অবস্থা জিজ্ঞাসা করিবে তাদের একজন বলিবে দুনিয়ায় আমার একজন সাথী ছিল সে আমাকে বলিত তুমিও কি সত্য শিকারকারীদের মধ্যে সামিল ইদামিথ আমরা যখন মরিয়া যাইব মাটিতে পরিণত হইব এবং অস্থির জীর্ণ হইয়া যাইব তখন বাস্তবিক পুরস্কার ও শাস্তি দেওয়া হইবে এখন সেই লোক কোথায় আছে তাহা কি তোমরা দেখিতে চাও এই কথা বলিয়া যখনই সে মাথা নোয়াইবে তখনই সে তাহাকে জাহান নামের অত্যন্ত গভীরে দেখিতে পাইবে তাহাকে সে ডাকিয়া বলিবে আল্লাহ শপথ তুমি তো আমাকে ধ্বংসই করিয়া দিতেছিলে আমার রবের অনুগ্রহ যদি না পাইতাম তাহা হইলে আজ আমিও সেই লোকদের মধ্যে গণ্য হইতাম যাহারা গ্রেফতার হইয়া আসিয়াছে আচ্ছা তবে কি আমরা আর কখনো মরিয়া যাইব না আমাদের যে মৃত্যু হওয়ার কথা ছিল তাহা পূর্বেই কি হইয়াছে এখন আমাদের জন্য কি কোনো আজামি নাই নিঃসন্দেহে ইহা বিরাট সাফল্য এইরূপ সাফল্যের জন্য আমলকারীদের আমল করা উচিত বলো এই জিয়াফত উত্তম না জাকুম গাছনা আমরা এই গাছটিকে জালিমদের জন্য ফিতনা বানাইয়া দিয়াছি ইহা ইহার ছড়াগুলি যেন শয়তানের মাথা জাহান নামের অধিবাসীরা উহা খাইবে এবং উহার দ্বারাই পেট ভরিবে তারপর পান করার জন্য তাহাদিগকে দেওয়া হইবে আগুনের দিকেই হইবে তাহাদের প্রত্যাবর্তন ইন আহম আল সৌ আহমিন এই লোকেরা তাহাদের বাপ দাদা কে এবং তাহাদেরি পদাঙ্ক অনুসরণ করিয়া তাহারা ছুটিয়াছে অথচ তাহাদের ও পূর্বে বহু লোকই গুমরা হইয়াছিল আমরা তাহাদের মধ্যে সতর্ককারী রাসুল পাঠাইয়াছিলাম এখন দেখো এই সতর্ক করিয়া দেওয়া লোকদের পরিণাম কি হইয়াছে এই খারাপ পরিণাম হইতে আল্লাহর কেবল সেই সব পান্দায় রক্ষা পাইয়াছে যাহাদিগকে তিনি নিজের জন্য খালেজ ও খাঁটি বানাইয়া লইয়াছেন লক্ষ্য করো। আমরা তাহাকে ও তাহার পরিবারের লোকদিগকে দিগোকে ভয়াবহ যন্ত্রণা ও পীড়ন হইতে রক্ষা করিলাম এবং তাহারই বংশধরকে বাঁচাইয়া রাখিলাম আর পরবর্তী বংশধরদের মধ্যে তাহার প্রশংসা ও গুণ বর্ণনার ধারা অবশিষ্ট রাখিলামুহের প্রতি সালাম সারা দুনিয়া বাসীর মধ্যে নেক আমুলকারী দিগকে আমরা এমনি প্রতিদান দিয়া থাকি আসলে সে ছিল আমাদের মুমিন বান্দাদের একজন তারপর অন্যদিকে আমরা ডুবাইয়া ফেলিলাম আর ইব্রাহিম সে যখন তাহার রবের সমীপে প্রশান্ত ও বিশুদ্ধ অন্তর লইয়া আসিল ইন সে যখন তাহার পিতা ও তাহার জাতিকে বলিল তোমরা যেগুলির ইবাদত করিতেছ সেগুলি কি আল্লাহকে বাদ দিয়া মিথ্যা মিথ্যি বানোয়াট মাবুদ পাইতে চাও আল্লাহ রাব্বুল আলমিনকে তোমরা কি মনে করো তারপর সে তারকার উপর দৃষ্টি ফেলিল আর বলিল আমি অসুস্থ ফলে লোকেরা তাহাকে রাখিয়া চলিয়া গেল তাহাদের অনুপস্থিতিতে সে চুপি চুপি তাহাদের উপাসনের মন্দিরে ঢুকিয়া পড়িল আর জিজ্ঞাসা করিল আপনারা খাইতেছেন না কেন কি হইল আপনারা তো কথাও বলিতেছেন না সেগুলির উপর ঝাপাইয়া পড়িল আর লোকেরা ফিরিয়া দ্রুত বেগে তাহার নিকট উপস্থিত হইলো সে বলিল তোমরা কি নিজেদেরই নির্মিত জিনিসের পূজা উপাসনা করো কুমো অথচ পয়দা করিয়াছেন। আর তোমরা যে জিনিসগুলি বানাইয়া থাকো সেইগুলি কেউ তাহারা পরস্পর বলবলি করিল ইহার জন্য একটি অগ্নিকুণ্ড বানাও এবং তাহাকে সেই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো তাহারা তাহার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করিতে চাহিয়াছিল কিন্তু আমরা তাহাদিগকে হেও প্রতিপন্ন করিয়া ছাড়িলাম ইব্রাহিম বলিল আমি আমার রবের দিকে যাইতেছি তিনি আমাকে পদ দেখাইবেন হে আমার রব আমাকে একটি পুত্র সন্তান দান করো। যে সচ্চরিত্রদের মধ্যে একজন হইবে হু বে মিনী আমরা তাহাকে একটি অতিব ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংগত দিলাম ইন্নি আলমি আর্ময় ফলম من الصابرين. সেই পুত্রটি যখন তাহার সহিত দোরঝাভ করিবার বয়স পর্যন্ত পৌঁছিল তখন ইব্রাহিম তাহাকে বলিল পুত্র আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবেহ করিতেছি এখন তুমি বল তোমার অভিমত কি সে বলিল হে পিতা আপনাকে যাহা কিছু হুকুম দেওয়া হইতেছে তাহা আপনি পালন করুন আল্লাহ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাইবেন শেষ পর্যন্ত যখন এই দুইজনী আনুগত্যের মাথা নোয়াইয়া দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করিয়া দিল এবং আমরা আওয়াজ দিলাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্য প্রমাণ করিয়া দেখাইলে আমরা সৎ এই রূপ এইরূপ দান করিয়া থাকি নিঃসন্দেহে ইহা একটি সুস্পষ্ট পরীক্ষার ব্যাপার ছিল অবশেষে আমরা একটি বড় কুরবানের বিনিময়ে সেই পুত্রটিকে ছাড়াইয়া নিলাম আর তাহার প্রশংসা ও গুণ বর্ণনা পরবর্তী বংশধরদের মধ্যে প্রচলিত রাখিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি সৎ কর্মশীল দিবকে আমরা মধ্যকার একজন ছিল আর আমরা তাহাকে ইসাক সম্পর্কেও সুসংবাদ দিলাম সে ছিল নেক আমলকারী লোকদের মধ্যে হইতে একজন নবী এবং বরকত দিলাম তাহাকে ও ইসহা এখন এই দুইজনের বংশধরদের মধ্যে কতক তো নে আর কতক নিজেদের উপর সুস্পষ্ট জুলুমকারী ও মনান আর আমরা মূষা ও হারুনের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদিগকে ও তাহাদের জাতি কে মহা কষ্ট তাহাদিগকে সাহায্য দান করিয়াছি যে কারণে বিজয়ী হইয়াছে তাহাদিগ কে সুস্পষ্ট কিতাব দান করিয়াছি তাহাদের উভয় কে নির্ভুল ও সঠিক পদ দেখাইয়াছি এবং পরবর্তী সুখ্যাতিকে জারি রাখিয়াছি সালামের প্রতি সালাম নে আমলকারী দিগকে আমরা এইরূপ প্রতিফলি দিয়া থাকি তাহারা আর ইলিয়াস নিঃসন্দেহে রাসুলগণের একজন ছিল ইন স্মরণ করো যখন সে তাহার জাতিকে বলিয়াছিল তোমরা কি ভয় করো তোমরা কি বা আর পরিত্যাগ করো সর্বোত্তম সৃষ্টিকারী আল্লাহকে যিনি তোমাদের ও তোমাদের আগের ও পিছনের বাপদাদার রবহ কিন্তু তাহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল অতএব এখন নিশ্চিত রূপে তাহাদিগকে শাস্তির জন্য পেশ করা হইবে ছাড়া জাহাদিগো কে খালেজ করিয়া লওয়া সুনাম ও সুখ্যাতি আমরা পরবর্তী বংশধরদের মধ্যে অবশিষ্ট রাখিয়াছি ইলিয়াসের প্রতি সালাম আমরা এইরকম প্রতিফল বাস্তবে কি সে আমাদের আর লুতো ছিল সেই সব লোকের একজন যাহাদিগকে রাসুল বানাইয়া পাঠানো হইয়াছে ইনজ্লা স্মরণ করো हा सब लोग मुक्ति दान करोकोन अवशिष्ट सक के ध्वस करिया ंदेह रसुलगण एक स्मरण कर से जखी भरा नौकर दिखे पालाइया जाते लागिल হুল পরে লটারিতে শরী হইল এবং উহাতে ধরা পড়িয়ে গেল শেষ পর্যন্ত মাছ আসিয়া তাহাকে গিলিয়ে ফেলিল এবং সে ছিল তিরস্কৃত নিন এখন যদি সে তসবিকারীদের অন্তর্ভুক্ত না হইত তাহা হইলে কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটে থাকিতে বাধ্য হইত শেষে আমরা তাহাকে বড় ক্লান্ত অবস্থায় এক মরু জমিনে নিক্ষেপ করিলাম এবং তাহার উপর একটি লতা যুক্ত গাছ সৃষ্টি করিয়া দিলাম উহার পর আমরা তাহাকে এক লক্ষ কিংবা ততধিক লোকদের প্রতি পাঠাইলাম তাহারা ইমান আনিলো এবং একটি বিশেষ সময় পর্যন্ত তাহাদিগকে সম্পদ ও প্রতিপত্তির অধিকারী করিয়া রাখিলাম অতঃপর এই লোক একটু জিজ্ঞাসাই করো এই কথাটা কি তাহাদের মনপুত হয় যে তোমাদের রবের জন্য তো হইবে কন্যাগণ আর ইহাদের জন্য হইবে শুধু পুত্র সন্তানগণ আমরা কি ফেরেস্তা দিগকে বাস্তবিকী মেয়ে হিসাবে পয়দা করিয়াছি আর ইহারা সচক্ষে প্রত্যক্ষ করিয়া এই কথা বলিতেছে ভালো ভাবে শুনিয়া রাখো আসলে ইহারা নিজেদের মন কথা বলে যে আল্লাহর সন্তান রহিয়াছে ইহারা প্রকৃত মিথ্যাবাদী অল্লাহ কি পুত্র সন্তানের পরিবর্তে निजेजन कन्या सन्तानी पचंद कर तुम तुम फैसला करात अथवा तुम्हारे तुम्हारे कथबार्तार सपक्षे सुस्पष्ट सनद आम थकिले पेश करो तुम्हारे से कितब जो तुम्हारा सत्यवदी हो এই লোকেরা আল্লাহ ও ফেরেস্তাদের মাঝে আত্মীয় সম্পর্ক পাতাইয়া দিয়েছে। অথচ ফেরেস্তারা ভালো জানে যে এই লোক দিগোকে অপরাধী হিসাবে উপস্থাপন করা হইবে আল্লাহ সেই সব দোস্তুটি হইতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র যাহা তাহার খালেজ বান্দাগণ ছাড়া অন্য লোকেরা তাহার প্রতি আরোপ করে অতএব তোমরা ও তোমাদের এই উপাস্যরা আল্লাহ হইতে কাহাকেও ফিরাইয়া রাখিতে পারিবে না পারিবে কেবল তাহাকে যে দোজখের জ্বলন্ত আগুনে জ্বলিয়া ভস্য হইবে আর আমাদের অবস্থা তো এই যে আমাদের প্রত্যেকেরই একটা স্থান নির্দিষ্ট রিয়াছে ও আমরা সারিবদ্ধ খেত ও তসবি পাঠকারী كانوا ليقولون لو ان عيادنا ذكرا من الاولين لكنا عباد الله المخلصين اي আগে বলি হাই আমাদের নিকট সেই জিকির যদি থাকিতো যাহা পূর্বের জাতিগুলি লাভ করিয়াছিল তাহা হইলে আমরা আল্লাহর খালেস বান্দা হইতাম كفروا به فسوف يعلمون কিন্তু যখন সে আসিল তখন তাহারা উহাকে অস্বীকার ও অমান্য করিল এখন খুব শীঘ্রই তাহারা জানিতে পারিবে আমাদের প্রেরিত বান্দাদের নিকট আমরা পূর্বেই ওয়াদা করিয়াছি যে নিশ্চয় তাহাদিগকে সাহায্য করা হইবে আর আমাদের সৈন্যরাই বিজয়ী হইয়া থাকিবেচা অতএব হে নবী কিছুকাল পর্যন্ত তাহাদিগকে তাহাদের অবস্থার উপর ছাড়িয়া দাও আর দেখিতে থাকো শীঘ্রই তাহারা নিজেরাই দেখিতে পাইবে আমাদের আজাবার জন্য ইহারা কি খুব তাড়াহুড়া করিতেছে তাহা যখন তাহাদের আঙিনায় নামিয়া আসিবে তখন সেই দিনটি তাহাদের জন্য খুবই খারাপ হইবে যাহাদিগকে সতর্ক করিয়া দেওয়া হইয়াছে অতএব ইহাদিগকে কিছু কিছুকালের জন্য ছাড়িয়া দাও আর দেখিতে থাকু শীঘ্র তাহারা নিজেরাই দেখিয়া লইবে পুত পবিত্র তোমার রব ইজত সম্মানের মালিক সেই সব কথাবার্তা হইতে যাহা ইহারা বলিতেছে و السلام على المرسلين والحمد لله رب العالمين আর সালাম প্রিয়ত পুরুষদের প্রতি এবং সমস্ত প্রশংসা রবুল আলামিনের জন্য